এই বাংলা মানবতা সমাধান বে বেশ وَإِذْ عَرَفْتُ الله رَبِّي حُلْوَ حُلْوَ حُلْوَ حَيَاتِي وَإِذْ عَرَفْتُ اللَّهَ رَبِّي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلونا আয়ত নম্বর এগারোতে ইরশাদ করছেন ওইসবদের সম্পর্কে যারা মদিনার আশেপাশে বেদইন বসবাস করত তারা দুনিয়ার লোভ লালসাই দুনিয়ার কিছু লাভ হাসিলের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তাদের অন্তরে ইমান ইসলাম ছিল না এরা যখনই জেহাদের মুহূর্ত আসতো নবী সাল্লা সাল্লাম ডাক দিলে কোন বাহানা করে দিত মহানাল্লা তাদের সম্পর্কে ইরশাদ করেছেন সায়াকুল মোখাল্লাফুনা মিন আল আরব হে নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নিশ্চয়ই তোমাকে এসে বলবে বেদুইনদের পিছপড়া লোকেরা বেদুইনদের মধ্যে পিছিয়ে থেকে যাওয়া লোকেরা যারা যেহাদের ময়দানে যেতে চায় না বৌদরোহদে আসতে চায় না তারা যেহাদে অংশ নিতে চায় না ওই সব লোকেরা এসে বলবে শাগালাত না ওয়াহলু না আমাদেরকে ব্যস্ত করে দিয়েছিল আমাদের ধন সম্পদ সাংসারিক কাজ ওয়াহলু না আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম ফাস্তাক ফেললাম আর তারা এসে বলবে যে হে নবী সুতরাং আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লা যেন আমাদের মাফ করে দেয় এটা শুধু তোমাকে রাজি করার জন্য বলছে বলে থাকে যা বলে তা নেই কথা নেই আল্লাহ ক্ষমা করুক আর আল্লাহর কাছে আসলে ক্ষমা চাই আর নবী কাছে আন্তরিকতার সাথে দরখাস্ত করছি যে আমাদের জন্য দোয়া করা হোক না শুধু নবীকে খুশি করার জন্য কুল হে নবী জানিয়ে দফ আল্লাহ আল্লাহ পাকের কবল থেকে কে তোমাদেরকে রক্ষা করার অধিকারী রয়েছে মালিক রয়েছে ইন আরা যদি আল্লাহ পাক তোমাদের ক্ষতি সাধন চান অথবা আল্লাহ পাক তোমাদের উপকারই চান আল্লাহ যদি কিছু করতে চান তাহলে তোমাদের কে রক্ষা করতে পারে আর কোনো মালিক আছে আল্লাহ যদি তোমাদের উপকার করতে চান কেউ বাধা দেওয়ার আছে কেউ নেই বল আল্লাহ মাতাম হাবিরা বরং আল্লাহাক রবুল আলমী তোমরা যা করো সে সম্পর্কে সূক্ষ্মবর রাখেন বল জানান তুমি আবাদা বরং তোমাদের এই ধারণা হয়েছিল এই বেদুইনদের ধারণা এই ছিল যে ময়দানে গেলে আর ফিরে আসবো না আর আমাদের ফিরে আসবো না মোহাম্মদের সাথে গেলে সাল্লা সালাম কিন্তু তারাও ফিরে আসবে না ওরাও যাবে সুতরাং যাব না এই ঝুঁকি নিতে যাব না আল্লাহাক বলছেন যে বরং তোমরা এই ধারণা করেছিল হে বেদুইন মোনাফিকরা যে রসুল সাল্লাম এবং তোমাদের অন্তরে এই কথাটি সাজিয়ে পেশ করা হয়েছিল শয়তান এই কথা সাজিয়ে সাজিয়ে পেশ করে যাস না তোরা ওরা যাবেই তোরা বাঁচার জন্য থেকে যান তোমা সৌ আর তোমরা ভুল ধারণা করেছিলাম মোনাফিকরা হচ্ছে ধ্বংসযোগ্য সম্প্রদায় আল্লাহ বলছেন আর শুনে রাখো যে এই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না আর তার রসুলকে বিশ্বাস করে না আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাকের হাতে এক যাকে চান ক্ষমা করে দেন ইসা আল্লাহাক রব আলিন শাস্তি দেন ও কান আল্লাহ রাহিম আল্লাহাকুল্লাহ বড় মার্জনাকারী আর বড় দয়াবান সায়াকুল মুহাল্লাফুন এজান তালাকুম এলা সন্ধি বলে তো সফর ছিল না সফর ছিলাম নিয়ে উমরা করবেন এদের ধারণা ছিল যে ওখানে গেলে এ কোরআরা মুশরেকরা এদেরকে শেষ করে দিবে। সুতরাং এই সফর করব না এইরকম ঝুঁকি নেব না আল্লাহরুল আলমিন নবী করিম সাল্লাহামের ওপর এই ওয়হিনাজেল করলেন যখন রাসুরুল্লাহ সাহেব হোদাইবিহার সন্ধি সম্পন্ন করে ফিরে আসছিলেন মদিনার পথে সেই সময় যে দেখো যারা হোদাইবিহার সন্ধিতে উপস্থিত হয়েছে চোদ্দশো সাহাবাহিক তারাই আগামীতে মদিনা গিয়ে আমরা খাইবারে যে যুদ্ধ করতে যাবো খাইবারের যে শুধু তারাই অংশ নিতে পারবে আর যারা অন্য লোক এখানে হাজির হয়নি তাদের কোনো অংশ খাইবারের যুদ্ধেও যেতে পারবে না খাইবারের যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে যে ইয়াহুদিরা থাকা থাকাকালীনও বড়ই বদমাইশি করেছে আর বড় বিশ্বাসঘাতকতা আর গাদদারি করেছে ওখান থেকে যখন তাদেরকে নির্বাসিত করে দেওয়া ছিল খাইবারে সেখানে তাদের বদমাইশির শেষ ছিল না তাদের চুক্তি ভঙ্গের কারণে আর তাদের এই রকমের কুচক্রান্তের কারণে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম জেহাদের নির্দেশ দিলেন খাইবারের জন্য সপ্তম হিজড়িতে আল্লাহাকবুল্লাহ নির্দেশ ছিল যে যারা হদে বিয়েতে হাজির ছিল তারাই শুধু খাইবারে আর কেউ যেতে পারবে না খাইবার সম্পর্কে খাইবারে গেলে যে আল্লাহ বিজয় দান করবেন এবং শুধু বিজয় না বিজয়ের সাথে সাথে বিপুল পরিমাণে আল্লাপা গনিমত দান করবেন যেহাদের ময়দানে কাফের যখন পালায়ন করে বা আত্মসমর্পণ করে তারপরে যে ধন সম্পদ তাদের যা পাওয়া যায় সেটাকে ঘনীমত বলা হয় এই ঘনিমতেরও ধনসম্পদ সম্পদ পাবে এই ভবিষ্যৎবাণী আল্লাহ আগেই করে দিয়েছিলেন যখন হদিয় বিয়ে থেকে মদিনা ফেরার পথে রাসোরাম সাহবা ইকিরামদের সাথে ছিলেন এই কথাগুলি জানতে পেরেছি যে খাইবারের যুদ্ধ হতে যাচ্ছে আর খাইবার বিজয় হলে ওখানে অনেক অনিমা ধন সম্পদ পাবে এখন ধন সম্পদের লোভ হয়ে গেল মুনাফিকদের তখন তারা নিজে এসে পেশ করলো যে আমরাও যাব। আল্লাহ ফাকরাবুল্লান কঠোরভাবে নিষেধ করলেন যে ইয়া মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনো মোহাম্মদ এদের কাউকে নেবে না এবং মমিনা তোমরা বলে দাও যে না আমাদের সাথে তোমরা যেতে পারবে না ওই আয়াতটি এখানে আল্লাহ পাক আয়াত নম্বর পনের অসুরফাত তাতে এর সাদ করেছেন সায়াকুল মোখাল্লা যারা পিছে পড়ে থাকা লোক ছিল তারা শীঘ্রই বলবে হে নবী এজান তালাক তুম এলা মাগান এমা যখন তোমরা গানিমাতের উদ্দেশ্যে অর্থাৎ খাইবারের গানিমাতের ধন সম্পদ হাসিলের উদ্দেশ্যে সেখানে হাজির হবে বিজয় হবে এবং গানিমত পাবে লেতা যাতে করে তোমরা সেই গানিমত হাসিল করো তখন তারা সে করে বলবে আমাদেরকেও সাঁতে নিনুনা আমাদেরকে ছেড়ে দেন নাত্তাবেকুম আমরাও আপনাদের অনুসরণ করি সাহবাইকেরামদের কাছে তারা অনুরোধ পেশ করবে আল্লাহ ভবিষ্যৎবাণী আগেই করে জানিয়ে দিয়েছেন এই পাকের বাণীতে পরিবর্তন নিয়ে আসতে চাই পাকের ওই নাজিল হয়ে গেছে যে হোদাই বিয়ে যারা উপস্থিত ছিল তারাই শুধু খাইবারে যাবে আর এরা এই অনুরোধ করে তোমাদের সাঁতে হবে আল্লাহর কথাকে পাল্টে দিবে এটা হইতে পারে না আল্লাহ পাকের হুকুম হুকুম যে ওরাই খাইবারে অংশ নেবে আর ওরাই গানিমাতে ধন সম্পদে ভাগ পাবে যারা হোদাই বিয়ের সন্ধিতে উপস্থিত ছিল কাবল এইরকমই আল্লাহ এর পূর্বেও বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে নেওয়া হবে না ফাঁসা সেই সময় তারা বলবে যখন নিষেধ করবে তাদেরকে যেতে যে খাইবারে নেবো না তোমাদেরকে যুদ্ধ করার জন্য তখন তারা বলবে আচ্ছা বুঝি বুঝি হিংসা মানে তোমরাই সব নিয়ে যেত আমাদেরকে ভাগ দেবে না এই জন্য এইরকম কথা মোনাফিকরা বলবে মোনাফিকের চরিত্র এটা দুনিয়ার ক্ষেত্রে উপস্থিত সেখানে পাবেন আপনি এই জন্য নবী কে রবি সাল্লাম যারা এশান নামাজে যায় না ফজর নামাজ যায় না তাদের সম্পর্কে বলেছে তারা যদি জানত যে একটা পায়া খেতে পাবে এশান নামাজে গেলে একটা করে পায়া পাওয়া যাবে ফজরে গেলে একটা করে পায়া পাওয়া যাবে তাহলে ভিড়ের শেষ থাক্তরা ভিড়ের শেষ থাক্তরা এটা মোনাফিকই চরিত্র যে দুনিয়ার গরজ এত ঠিক আছে কিন্তু যখন দুনিয়া আখেরা যার দ্বারা সুন্দর হবে ইমান আমল সেখানে ফরোজ যে আদায় করা আরাম গুণা থেকে বেঁচে থাকা অন্যায় থেকে বেঁচে থাকা সেখানে পাওয়া যায় না আল্লাহ ফরাবুল আলমিন ইরশাদ করছেন যে ফাঁসাইয়া কৈলুন শীঘ্রই এই মোনাফিকরা বলবে যখন তাদেরকে বারণ করবে খাইবারে যেতে বল তাহা শুধু না না আসলে নেবে না আমাদের হিংসা করো তোমরা আর অস্থায়ী জগৎ বুঝছে তাহলে এরা অল্পই বুঝে থাকে কলিল মোহাল্লাফি নামিনাল আরব তারপরে আল্লাহ বলছেন হে নবী মোহাম্মদাম ওইসব বেদুইনদেরকে বলে দাও যারা পিছে থেকে গিয়েছিল অর্থাৎ যেহাদে অংশ নেয়নি সাতুদ আউনাইলা কৌমিন উলি বা আসিন্দিদ শীঘ্রই তোমাদেরকে আহ্বান করা হবে এমন এক সম্প্রদায়ের সাথে লড়াই করার জন্য যারা বড়ই শক্তিশালী হবে যারা যুদ্ধবিদ্যায় বড়ই শক্তিশালী হবে এদের বিরুদ্ধে তোমাদেরকে টাকা হবে ঠিক আছে খাইবারে তোমাদেরকে নেওয়া হইলো না কারণ তোমরা এর আগে এই অন্যায় কাজ করেছো যে তোমরা মক্কার সফরে যাওনি হদে বিয়ার সন্ধির এই সফরে কিন্তু আগামিতে আরও এই রকম চান্স আসবে সুযোগ আসবে তখন বড় শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে তখন দেখা যাবে কেমন যাও কিনা। না তোকা তেলু নাহুম আউলেমুন তোমরা তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে অথবা তারা আত্মসমর্পণ করবে ইসলাম গ্রহণ করবে অথবা বসত্ব স্বীকার করবে আনুগত্যকে মেনে নেবে আর তারা জিজিয়া দিয়ে এ হচ্ছে আল্লাপাকের বিধান এতে কোন যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে এই সম্পর্কে তাফসিরকারদের নানা মত আছে ভবিষ্যতে আরও যুদ্ধ হবে শক্তিশালী জাতির বিরুদ্ধে ওই জাতিগুলি কি কেউ কেউ বলেছে এটা হোনাইনের যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে মক্কা বিজয়ের পরে রসর উল্লাম তাইফ আর তাইফের আশেপাশে যে হাওয়াজেন সাকিফ ওই গোত্রগুলি বড়োই শক্তিশালী গোত্র তীর চালাতে তারা বড়োই পারদর্শী ছিল এদের বিরুদ্ধে জেহাদ হয়েছিল ওতে ডাকা হবে অথবা কেউ কেউ বলেছেন যে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা জামানাই যে মোসাইলামা মিথুক যে নবত দাবি করেছিল এই কাজজাব তার বিরুদ্ধে যে জেহাদ হয়েছিল আর এরা বড়োই শক্তিশালী জাতি ছিল এই মোসাইমা কাজজাবের বংশধর তো ওই এদের দিকে ইঙ্গিত করা হয়েছে আর কেউ কেউ বলেছেন যে পারস্য আর রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্য বড়োই শক্তিশালী সেই যুগের বড় শক্তি ছিল সব শক্তির বিরুদ্ধে যখন জেহাদ হবে তখন তোমাদেরকে ডাকা হবে আর তাতে তোমরা অংশ নেবে এখনাল পোসামে বির ওতে দিয়ে আবার আমার আমাদের আলো ছনার দিয়াস্ছে মসন্তের বিষ্ডিতে জমার সবুজ হয়ে উঠে মরো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 कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित करण जीवन घनी विधि विधान आज रे दस टुन सम्प्रचार सकाल नेशलाय যেটা এটার নামই হল হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধাজের বিষে যেভাবে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত सम्मानित भामल फिर तफसर दिखे तफसर कर যে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি এ বেদুইনদেরকে বলে দাও যে শীঘ্রই তোমাদেরকে এমন এক শক্তিশালী জাতির বিরুদ্ধে যেহাদের জন্য ডাকা হবে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র জেহাদ করবে আর তারা আত্মসমর্পণ যতক্ষণ না করেছে ততক্ষণ পর্যন্ত তোমরা জেহাদ চালিয়ে যাবে ফাইন ততি ইয়ী কু মোল্লাহ আজরান হাসান তারপরে সেই সময় যদি কথা মানো পাকের। আল্লাহাকে রসুলের তাহলে আল্লাহাক রব্বুল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দেবেন ওয়াইন তাতাওয়াল্লাহ আর সেই সময় যদি বিমুখ হয়ে যাও যে সামনে তো বড় শক্তিশালী জাতির না এখন যাওয়া যাবে না এখানে আশঙ্কা বেশি রয়েছে যাবে না মুনাফিকি চরিত্র যদি আবার দেখা ওয়াইন তাতাওয়াল্লাহ তোমরা যদি বিমুখ হয়ে যাও কামাতাওয়াল্লা তো মেন কাবল যেমন এর পূর্বে তোমরা বিমুখ হয়েছিলে মক্কার সফরে যখন ডাকা হয়েছিল তখন তো যাওনি এইরকম যদি করো ইউকুম আজাবান আলীমা তাহলে তোমাদেরকে আল্লাহাক বড় কঠোর শাস্তি দেবেন আল আল আমার ওয়ালা আলাল আল আ রাজ হারাজন ওয়ালা আল আল মারিদ হারাজ আল্লাহাকরা বললেন এখানে ওইসব লোকদের কথা উল্লেখ করেছেন যাদের শরীয় ওজোর রয়েছে যেহাদের ময়দানে আসার ক্ষেত্রে যারা অক্ষম যারা বিভিন্ন রকমের শরীয়তসম্মত ওজোর রয়েছে তাদেরকে আল্লাহাক মাফ করেছেন ছাড় দিয়েছেন তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না মহান আল্লাহ সাদ আলাল আমা হারাজ অন্ধের জন্য কোন রকমের দোষ নেই অন্ধ যদি যেহাদের না যায় কোন দোষ নেই ওয়ালা আলাল আর যে হারাজ আর যে খোঁড়া তার উপর কোনো দোষ নেই খোঁড়া মানুষ যেহাদের গিয়ে কি করবে তারও কোনো দোষ নেই বাড়িতে বসে থাকবে ওয়ালাহ আলাল মারি যে হারাজ আর যে রুগী এমন রুগী যে তার দ্বারা কোনো কাজ হবে না রণক্ষেত্রে গিয়ে তারও কোনো দোষ নেই কিন্তু এমনি সর্দি কাশির বাহানা জরের বাহানা সামান্য এই ধরনের রোগ যেগুলি রোগ সাধারণত থাকে এগুলি ওজোর নয় এমন রোগ যেই রোগ আল্লাহর রাস্তায় কিছু অবদান রাখতে কিছু খেদমদ করতে বাধা সৃষ্টি করে এটা হচ্ছে শরীয়তী ওজর এইরকম রোগী ব্যক্তির জন্য কোনো দোষ নেই অমায়তী আল্লাহ রাসুল্লাহ আর যে আল্লাহ পাঁকের আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে ইউদ্েল হুজান্নাত তাকে আল্লাহ ফকরব্বুল আলমিন এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে অমাইয়াত্লা আলীম আর যে ব্যক্তি বিমুখ হবে আল্লাহ ফাক তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেনা এখানে আল্লাহ ফকরব্বুল আলমিন আবার ওই বা কথা যা বায় আতের বলে প্রসিদ্ধ সিরাতের কিতাবাদিতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে হদেবিয়া নামক স্থানে চৌদ্দশো সাহাবাই কেরাম বায়াত নিয়েছিলেন এই বায়াতের কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই সব মমিনদের ওপর সাহাবাই কেরামদের ওপর পাক রাজি হয়ে গেছেন এই যে আল্লাহ রাজি হয়ে গেছেন এই জন্য এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান মানে আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির শপথ আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাপাক পাক সব মমিনদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন তাদের অন্তরের অবস্থা জেনে নিয়েছিলেন যারা এই হোদাই বিহার সাথে তাদের অন্তর্কে আল্লাহ জানছিলেন যে এদের অন্তরে সততা রয়েছে নিষ্ঠা রয়েছে পাহজালা সকিনাত আলহিম তাদের ওপর আল্লাহ পাক প্রশান্তি নাজিল করেছিলেন কারিবা এবং আল্লাহ পাক তাদেরকে বলতে খাইবরের বিজয় বোঝানো হয়েছে তাহলে আমরা কোরআনের আয়াতে তিনটি বিজয়ের কথা পড়লাম সুরেসরে মক্কা বিজয়ের কথা আর এই সুরার প্রথম আয়তে ইন্না ফাতে এটা হচ্ছে হোদৈবের সন্ধির বিজয় যেটাকে আল্লাহ পাক আভ্যন্তরীন বিজয় কারণ পরিণামটা খুব সুন্দর ছিল তার স্বাধীনভাবে কাফেররা মদিনায় আসত কারণ নিরাপত্তা পেয়েছে আর ইসলাম শোনার সুযোগ পেত এইভাবে আল্লাহ ফাকর রব্দুল্লা দিন ইসলাম তাদের কাছে পৌঁছেছে আর তারপরে মক্কার মুশরেকেরাই চুক্তি ভঙ্গ করেছিল যার ভিত্তিতে মক্কা বিজয় সহজ হয়ে উঠল আর এই বিজয়কে ফতে করিব যাকে বলেছেন এ আয় আয়াত নম্বর আঠারোতে সেটা হচ্ছে খৈবরের বিজয় অমা কাসিরা এবং আল্লাহ ফাকর রব্ুল্লা আলমিন বিপুল গানিমতের করেছেন আল্লাহ ফকরবুল আলমিনা তোমাদেরকে আসন্ন বিজয় দান করবেন শুধু বিজয় না খাইবারের বরং তার সাথে সাথে ও মান এমা বিপুল পরিমাণে তোমাদেরকে গানিমতের ধন সম্পদ দেবেন প্রচুর গণিমতের ধন সম্পদ রসুরল্লা সাহ সাহবাহিক তারপরে আল্লাহ আল্লাহাকালে আল্লাহাক বিপুল গণিমতের তোমাদের সাথে ওয়াদা করছেন তা খুন তোমরা গ্রহণ করবে আজ্জা আল্লাহ এটা তোমাদেরকে তাড়াতাড়ি দিয়েছে এটা এখনই পেয়ে গেলে আরো বহু গণিমত রয়েছে কেমত পর্যন্ত নাস আনকুম এবং কাফের মুশ্রেক মানুষদের হাতকে তোমাদের থেকে আল্লাহ তারা হাতবাড়ি হাত বাড়িয়েছিল মুশ্রিকরা মুশ্রিকরা আল্লা ফাক রব্বুল আলম ইচ্ছা করলে মক্কার মুশ্রিকরা হোদাই বিহার সন্ধির সময় যুদ্ধ লাগিয়ে দিত আর যুদ্ধ শুরু হয়ে যেত আল্লাহ ফাকরুল তাদের মনটাকে যুদ্ধের দিকে নিয়ে গেলেন না সন্ধির দিকে চলে আসল আল্লা ফর এদের সাথে হয়েছে যে ইহুদিয়া রয়েছে এরা এমন আল্লাহ ফাকর করেননি যে এইদিকে তোমরা হদে বিহার সন্ধিতে এসেছো মক্কার সফর এসেছো আর এখানে হদে বাধা প্রাপ্ত হলে আর ওই তোমাদের ঘর বাড়ি পরিবার পরিজনের মদিনায় আক্রমণ করে দিক এটাও হয়নি আল্লাহ ফাকরবুল আলমিন তাতে থেকে দূরে রেখেছেন এদেরকে আল্লাহ ফাঁকের সাদ করেছেন বলে তখন আয়াত আল্লিল মমিন আর যাতে করে মমিনদের জন্য এটা নিদর্শন হয় শিক্ষণে বিষয় হয় যে আল্লাহ ফাকরবুল আলমিন যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ ফকরব্বুল আলমিন মমিনদেরকে সম্মানিত করেন আল্লাহ ফকরব্বুল আলমিনের কুদরতেই আমরা মক্কার মুশ্রেকদের সাথে মুখোমুখি হওয়া থেকে বেঁচে গেলাম হদই বিয়ার সন্ধি হয়ে গেল এগুলি আল্লাহ পাকে নিদর্শন ও ইহাদি এক মুস্তাকিমা এবং আল্লাহ পাক তোমাদেরকে যেন সরল পথ দেখান। দেখানু আলাইহা তারপরে আল্লাহ পাক একটি সুসংবাদ দিচ্ছেন মুসলিম মুসলিমকে যে আরো গানিমত রয়েছে আরও বিজয় রয়েছে লামতদিরু আলাইহা যেগুলিকে তোমরা এখনও আয়ত্ত করতে পারো নি যেগুলি তোমাদের ক্ষমতাধীন করতে পারো তোমাদের ক্ষমতা এখনো আসেনি তোমাদের ক্ষমতার বাইরে রয়েছে কাদ আহাত আল্লাহ বিহা যেগুলো কি আল্লাহাক পরিবেষ্টন করে রয়েছেন আল্লাহর আয়ত্ত রয়েছে আল্লাহ পাক তোমাদেরকে দেবেন যখন সময় হয়ে আসবে ও কেন আল্লাহ আল্লা আল্লাহ রবুল আলমিন আল্লাহরুল আলমিন এ আয়সাদ করছেন যে মক্কার মুশ্রিকরা যখন তোমরা এই হদে সন্ধির সফরে এসেছিলো সেই সফরে যখন মক্কা ঢুকতে চাইছিলে যুদ্ধ যদি বাঁধিয়েও দিত আল্লাহাক যুদ্ধের মন তাদের মধ্যে দেননি বাঁচিয়ে নিয়েছেন তোমাদেরকে যুদ্ধের অবস্থা কিন্তু যুদ্ধ যদি করত তোমাদের বিরুদ্ধে তারা তবুও আমার পক্ষ থেকে নিশ্চয়তা রয়েছে যে তারা পিঠ দেখে পালাতো আর তোমরা বিজয়ী হতি। মোহনাল্ল এর সাদ করছেন যে ওলা কাতালাকুমুল্লিনে কাফারু কাফেররা তোমাদের বিরুদ্ধে মক্কার মুশ্রিকা যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো লাহ বাড়তো অবশ্যই পিট ফিরে তারা পালাতো সোম্মালিয়া ওয়ালা নাসিরা তারপরে তারা কোনো পৃষ্ঠপোষকও পেত না আর কোনো সাহায্যকারীও পেত না আল্লাহর সাহায্য তোমাদের সাথে হইতো সন্ন্যাতাল্লা এ হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা খালাত মিন যা এর পূর্বেও হয়েছে আল্লাহ আল্লাপাকের নীতিমালা যে ইমানদার সৎকর্মশীলদেরকে আল্লাহর দিনের সেবায় যারা নিয়োজিত হয় আল্লাহ তাদেরকে সম্মানিত করেন ইন্নাফেহাজ কিতাব আকাম নবী সাল বলছেন যে আল্লাহ পাক এই কিতাব কোরআন করিম দিয়ে বহু জাতিকে সম্মানিত করেন অবহি আখারিন আর এই কোরানে কেরিম দিয়ে বহু জাতিকে আল্লাহ লঞ্চিত অপদস্থ করেন যারা কোরানে কেরিম অস্বীকার করে কোরআনে করিমের আদর্শ গ্রহণ করে না কোরআনে করিমের প্রতি আমল করে না বাস্তবায়ন করে না কোরআনে কেরিমের দিকে আহ্বান করে না তাদেরকে আল্লাহ লঞ্চিত অপদস্থ করেন দুনিয়াতেও করেন এবং আখেরে তো আল্লাহ পাক করবেন এটি হচ্ছে আল্লাহ পাকের সন্ন্যত সুনতুল্লাহ আল্লাহ পাকের নীতিমালা আল্লাতি মিন কাবুল এর পূর্বেও হয়েছে ওয়ালান্নদিল আল্লা পাকের নীতিমালাই তুমি কখনো রদবদল পাবে না ওহু আল্লাহ আনাজ ফারাকুম আলি আল্লাহিরা আল্লাহ বলছেন আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের হাতকে দূরে রেখেছেন তোমাদের হাতকে বিরোত রেখেছেন ওহু আল্লাহ কফ দিয়াহুম আল্লাহ সেই সত্তা যিনি তাদের হাতকে কাফের মুসেকদের হাতকে বিরত রেখেছেন আনকুম তোমাদের তোমাদের মক্কা নগরীতে হোদাইবিয়া মক্কার পাশেই এই হোদাইবিয়া নামক স্থানে এখানে বাতনে মাক্কা বলা হয়েছে হয়েছিল ঘটনা এই যে আশি জন কাফের মুশেক মক্কা থেকে রাতের অন্ধকারে এসেছিল গোপনে রাতের অন্ধকারে আক্রমণ করার উদ্দেশ্যে যে মোহাম্মদরা আক্রমণ করে দেবো এই চোদ্দশো জন যে মোদিন মুসলিমরা আছে তাদের আক্রমণ করে দেব আর এদের ক্ষয়ক্ষতি করে দেব কিন্তু পৌঁছার আগেই টের পেয়ে গেছেন আসরুল্লাহ সাল সাল্লাম সাহবাইকের আমরা আল্লাহ বলছেন যে মিমবাদ আন আল ফারাকুম তাদের ওপর তোমাদেরকে বিজয়ী করে দেওয়ার পরে এই আশি জন সম্পর্কে যখন টের পেয়ে গেলেন সাহাবাহিকেরামরা তখন তাদেরকে বন্দি করে নিয়েছেন আশি জনকে বন্দি করে ফেলেছিলেন আর তারপরে রসুল উল্লা সাহা হেকমত রহস্য এতেই দেখলেন যে এদের ছেড়ে দেওয়া হোক তাদেরকে ছেড়ে দিয়েছিলেন ওয়কান আল্লাহ মাতা এমন আবাসীরা যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ ফাকরবুল আলমিন দৃষ্টি রাখেন তা দেখেন এখানেই আমাদের তফসির শেষ করছি আল্লাহ ফকরব্বুল আলমিন যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন ভুলভ্রান্তি মাফ করে দেন আল্লাহাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদান করেন দিনের ক্ষেদমা কররা ফিক দান করেন আল্লা দান করেন ললাহ হহারা না মহাম্মদ আলা আল ও সা আজমান। রা ত্লারাববে তরাকানরবেলবি ভনে এল বিশরহা মুল আগ আল্লাহধরবেলে সাধি يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة حلوة حلوة حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور بقلبي أشرق النور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 থ্রি জিরো বিআইসি কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন